আবু মাসুদ রাজিয়ালাহালাহ বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন এই পূর্ব দিক হতে ফিতনা ফাসাদের উৎপত্তি হবে নির্মমতা ও অন্তরের কাঠিন্য উট ও গরু নিয়ে ব্যস্ত লোকদের মধ্যে পশ্চিমী তাবুর অধিবাসীরা রাবিয়া ও মুজার গোচরের যারা উট ও গরুর পেছনে চিৎকার করে হাকায়। তাদের মধ্যে রয়েছে নির্মমতা ও কঠোরতা